মানবতার সমাধান <tip> আলহামদুলিল্লাহ আলহামতুল্লাহ আমাদের এই সিরিজের আলোচনা যারা শুনে আসছি হাজির শরীফের উপর থেকে শহীদ বখারির হাদিসগুলো কিতাবুল রাকায় থেকে মানুষের মনে আল্লাহ ভীতি সৃষ্টি করা জাহান নাম থেকে বাঁচার জন্য চেতনা সৃষ্টি করা এ বিষয়ে গত হাদিসটি ছিল গত সেশনে রসুল্লাহ সাল্লসলাম নিজেকে এক্সাম্পল দিয়েছেন ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আর নাদির অরিয়ান যে ব্যক্তি নিজের গায়ের কাপড় খুলে অন্য মানুষকে দুশ্মন বাহিনীর আক্রমণ থেকে রক্ষার জন্য চেষ্টা করেছে কেউ তা ডাকে সাড়া দিয়েছে তারা নাজাদ পেয়ে গেছে যারা সাড়া দেয়নি তারা ধ্বংসের অতল তলে তলিয়ে গেছে এই তেমনি তার আহ্বানে দুনিয়ার অনেক মানুষ সারা দিয়ে কামিয়াবি অর্জন করবে যারা সাড়া দেবে না গাফলতিতে পড়ে থাকবে তারা ধ্বংস হয়ে যাবে যাহার নামে চলে যাবে এরকম তিনি অনেকগুলো হাদিতে আমাদেরকে বোঝানোর জন্য সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে গেছেন বহু চেষ্টা করেছেন উম্মতকে বোঝানোর জন্য দুনিয়ার মানুষগুলোকে বিভ্রান্তির পথ থেকে উদ্ধার করে খাহে সাতের অলিগলি থেকে উদ্ধার করে মুক্তি রাজপথে নিয়ে আসতে আজকে আরেকটি এক্সাম্পল দিয়ে তিনি আমাদেরকে আহ্বান করবেন আমরা যেমন তার ডাকে সারা দেয় শহিব বখারির এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হরাই রাজু আল্লাহ আনহ তিনি বলেন সাল আলী ওয়াসাল্লাম ইন্নামা মাস আলী নাস মাসাল উন্নয়াস কামাশাল রাজাউকরা আমার যে দায়িত্ব রাসুল হিসেবে মানুষের কাছে পাঠানো হয়েছে আর মানুষ কিভাবে আমার কথার আমার ডাকে সারা দেয় তা বুঝার জন্য একটা এক্সাম্পল হচ্ছে কোনো জায়গায় একটু আগুন জ্বালিয়েছিল কিছু লাকড়ি জোগাড় করে আগুন জ্বালালো জাল আলাদি আল্লাহা যে আগুন জ্বলে উঠে একটু আলোকিত হয়ে উঠল তখনই কিছু পতঙ্গ পাল ওই প্রকার পাখা গজালে আগুন দেখলে ঝাঁপিয়ে পড়ে সেখানে এইরকম যে সমস্ত কীট পতঙ্গ এই জাতীয় জিনিসগুলো যেগুলো আগুন দেখলে ঝাঁপিয়ে পড়ে সেগুলো সমানে আসা শুরু করলো আগুনে পড়ে আত্মা হুতে দিচ্ছে ফয়া যা আলু ইয়া যাও হা ও না ফয়ালেম নাহ ফয়া সে বেচারা এগুলোকে তাড়িয়ে দিচ্ছে যেগুলো আগুনে পড়ে আত্মা হতে দিচ্ছে এই পতঙ্গ পাল পোকামাক কীট পতঙ্গ জাতীয় কিছু আসলে তাদেরকে সরিয়ে দিচ্ছে যাতে আগুনে তারা না পড়ে কিন্তু তারা কি তার কথা শুনে তার বাধা উপেক্ষা করে তার বাধা ডিঙ্গিয়ে তারা দ্রুত গতিতে চলে আসে দলে দলে পড়ে আগুনে পড়ে আর আত্মাহতি দেয় আর সবগুলো ধ্বংস দেখে আনে তারা জানে যে আগুনে পড়লে মারা যাবে তাদের আগে দ্বারা এসেছে সবগুলো পড়ে মারা গিয়েছে কিন্তু বাকিরা দেখেও না শুনিও না না আসবেই পড়বেই মরবেই। এই লেসান্পল দিয়ে এখন নিজের কথা তিনি বলছেন ফা আনবে মানিন না নার আমি তোমাদের কোমর ধরে কোমরের রশি ধরে কোমরের কাপড় ধরে আমি তোমাদেরকে জাহান নাম থেকে টেনে আনার জন্য উদ্ধার করার জন্য বাঁচানোর জন্য তোমরা যাতে পড়ে না যাও ধরে রাখার জন্য চেষ্টা করি ও আনতুম তোকা হেমুনাফিহা ও তাক্তা ফিহা। কিন্তু তোমরা জাহার নামে দ্রুত গতিতে গিয়ে পড়ে মরতে চাও পড়তে চাও জাহান নামে গেলে তোকে আর মরবে না তোমরা দ্রুত গতিতে জাহান নামে গিয়ে সর্বনাশ ডেকে আনতে চাও দুনিয়ার মানুষ কে বাঁচানোর জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম কি চিৎকার করে আওয়াজ দিলেন আমরা হাজির শুনেছি সাহাবি বলেছেন যে তিনি এই মসজিদে বসে এত জোরে খোদ্ দিলেন আমি তোমাদেরকে আগুন থেকে সাবধান করছি আগুন থেকে সাবধান করছি জাহান থেকে সাবধান করছি সে আওয়াজ যদি মার্কেটের লোকেরা শুনতে চায় তারা শুনতে পেত এত জোরে চিৎকার করে বলছিলেন তিনি আমাদেরকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্যে এত আহাদারি করছেন এত চিৎকার করছেন এত চেষ্টা করছেন কত চেষ্টা করে গেলেন কিন্তু মানুষ ওনার কথা শুনে না তার হাত থেকে ছুটে জাহার নামের দিকে দ্রুত গতিতে ধাবমান হয় এ হাদেসে ইশারা পাওয়া গেল যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের জন্য কত চেষ্টা করেছেন কত আগ্রহ করেছেন কেউ যেন জাহার নামে না যায় উম্মতের সবাই যেন নাজাদ পেয়ে যায় আল্লাহ তালা ওনার কথা স্বীকৃতি দিয়ে কোরআন পাখির স্বাদ করেছেন হারিসুন আলাইকুম বিল মিনি রাউফ রাহিম তিনি তোমাদের ব্যাপারে অত্যন্ত কল্যাণকামী অত্যন্ত উদ্গ্রীব যে তোমাদের কিভাবে উপকার করা যায় তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচানো যায় তোমাদেরকে কল্যাণ করা যায় তোমাদের অকল্যাণ থেকে বাঁচানো যায় এবং তিনি মোমিনদের জন্যে রাউফ এবং রাহিম মোমেনদের প্রতি অত্যন্ত দয়ালু তাদের প্রতি অত্যন্ত সমবেদনাশীল তাদের যেন কষ্ট না হয় তিনি অনেক চেষ্টা করেন তাদের কষ্ট থেকে হেফাজত করতে বাঁচিয়ে দিতে এ হাদিসে আমরা আরেকটা জিনিস দেখি যে সেখানে বিপদ থেকে বাঁচানোর কথা বিপদ থেকে সাবধান করার কথা এই হাদিসে এবং গত সেশনের হাদিসেও আর এটা হচ্ছে নাদির তিনি আগে সেশনে বলেছেন নাদির আল্লাহতালা ওনাকে বাসির এবং নাদির উপাধি দিয়েছেন বাসির হচ্ছে সুসংবাদ দেওয়া আল্লাহ তালা মাঘ ফেরাতের জান্নাতের নামতগুলোর খবর দেওয়া উৎসাহিত করা আল্লাহর রহমতের খবর শোনাবো আর নাদির হচ্ছে আদার থেকে যিনি সতর্ক করেন জাহান নামতে আগুন থেকে যিনি সতর্ক করেন দুইটাই ওনা টাইটেল বাসির এবং নাদির কিন্তু নাদির হিসাবে উনি বেশি কথা বলেছেন এবং আল্লাহ তালা ওনাকে বলতে বলেছেন আপনি বলেন নাদির উম্মবিন না নাদির উম্মবিন আমি সুস্পষ্ট সতর্ককারী তাহলে আমরা তখন দিনের দাওয়াত দেব মানুষকে আমরা বিভিন্ন ফজিলতের কথা শোনাবো এ আমল করলে এ আছে আসে এরকম করেন কিন্তু তার পাশাপাশি সতর্ক করতে হবে বাসির এবং নাদির কেউ কেউ আসেন শুধু ফজিলতের কথা বলেন না সতর্ক করেন না এটা দাওয়াত কমপ্লিট হয় না বরঞ্চ ভয় দেখানো যাহান আগুন থেকে সাবধান করা এটাও কিন্তু খুব জরুরি দিনই দায়িত্ব দায় আল্লাহ হিসাবে তারা দায়িত্ব পালন করেন বরঞ্চ কোরআন শরীফের নাজিরের ভূমিকাই বেশি এসেছে হাদিসেও তাই পরিমাণ দিক থেকে বেশি দুটোই থাকতে হবে মানুষকে আল্লাহর রহমতের আশায় আসান্বিত করা আল্লাহর ভয়ের কথা বলে ভীত করা এই জন্য ইমাবি কিতাবর রাকায়ক বা কিতাব রেখাকের মধ্যে ভয় সৃষ্টিকারী হাদিসগুলোকে বেশি করে একসঙ্গে কম্পাইল করেছে সংকলন করেছে। এরপরে আমরা দেখি যে কোন জিনিস মানুষকে জাহার নামে বেশি করে নিক্ষেপ করে শাহওয়াত সাহে সাথে নফসাণ পূরণ করার চাহিদা সম্পদের লোভ নফসের চাহিদা মিটানের লোভ কবিরা গুনার দিকে চলে যাওয়া এগুলো মানুষের জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যায় এই হাদিসি এসেছে হজিবাতিন না রবি শাহওয়াত হজিবাতির জান্নাত তুবিল্মে সহি আল বুখারির হাদিস আল্লাহ তালা জাহান নামকে ঘিরে রেখেছেন কোন জিনিস দিয়ে ঢেকে রেখেছেন কোন জিনিস দিয়ে শাহাওয়াত দিয়ে খাহের সাথে নফসানির চাহিদাগুলো আছে যেগুলো নফসের চাহিদা নফস কি চায় ন টাকা পয়সা বেশি চায় হালাল না হারামে চিন্তা করতে বলে না নফসের অনেক আছে বৈবাহিক সম্পর্কের বাইরে জেনা ব্যবিচারের দিকের মানুষকে ঠেলে দিতে চায় নফস মানুষের কাছ থেকে জুলুম করে তার সম্পদ কেড়ে নিতে উৎসাহিত করে নফসের মধ্যে যত খারাপ জিনিসের চাহিদা অনেক বেশি আছে যেই ব্যক্তি নফসের চাহিদাগুলো পূরণ করতে থাকবে কন্ট্রোল করবে না তাসকিয়া করবে না যাক ক্যা হ্যাঁ করবে না পিউরিফাই করবে না পবিত্র করবে না খারাপ জিনিস থেকে দূরে রাখবে না কষ্ট করে করে করবে না হা বা সে ব্যক্তি ব্যর্থ হবে পরাজিত হয়ে গেলো ধ্বংস হয়ে গেলো তাহলে শাহওয়াত দিয়ে জাহান নামকে দেখা রাখা হয়েছে ঘিরে রাখা হয়েছে আর জাননাতে কে কি দিয়ে ঘিরে রাখা হয়েছে মা ক্যা আরে যেগুলো একটু কষ্ট লাগে ত্যাগ কোরবানি করতে হয় স্যাক্রিফাইস করতে হয় সকালবেলা ফজরটা ঠিক মতো পড়তে কষ্ট আসে না নাই কষ্ট আছে না কষ্ট করে উঠতে হয় ঘুম পরে নাই অ্যালার্ম দিয়ে রেখেছেন ওহ উঠতে মনে চানা তারপরে চোখ কচলাতে কচলাতে উঠতে হয় আলহামদুলিল্লাহ উঠে যাব ইনশাল্লাহ উঠে গেছি মাসা এইটা এই করে ফেললাম আর হিম্মত না করে আর একটু ঘুমাই অল হয়ে শুয়ে থাকলাম খালাস কাজা হয়ে গেল হিম্মত করতে হবে কষ্ট অতিক্রম করতে হবে তাহাজ পড়তে মনে চায় উঠতে চেয়েছি উঠে দেখি দেখেছি না আজকে থাকার কালকে পড়ব। এই তো মিস হয়ে গেল একটা রাত্র চলে গেল কালকে রাত্রে তফিক আসসালাম মাদানি আর আপনারা দেখছেন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 আর আমার আল্লা পাক করতে পারেন তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে তামাক খাদ্য। এই ইমানদারগণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব ও পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনুদ নেই তাহলে হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা নবী করিম সাল্লামের সুন্দর একটি হাদিস শুনেছিলাম তিনি যেখানে নিজেকে একটা এক্সাম্পল দিয়েছেন সে এক্সাম্পলের মূল বক্তব্য ছিল তিনি মানুষকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য কোমর ধরে টানাটানি করছেন মানুষ ওনার হাত থেকে ছুটে তীব্র গতিতে জাহান নামের দিকে গিয়ে ছুটে পড়ছে তাদের নিশ্চিত ধ্বংসের দিকে তারা এগিয়ে যাচ্ছে ওনার কথা তারা শুনছে না এই কথাটা আসলে বাস্তবে তাই যারা ওনার প্রতি অবিশ্বাসী মুসলিম নয় তারা তো ওনার কথা শুনলই না আর যারা আমরা তথা তথাকথিত মুসলিম তিনি যে দিন এবং শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছেন সেই দিন এবং শরীয়ের আমলে আমরাও অনেক গাফলতি করা শুরু করে দিয়েছি আমাদের সাহেসতে নফসানি নফসের চাহিদা আমাদেরকে দিন থেকে শরীয় থেকে দুনিয়ামুখী করার জন্য নিয়ে যাচ্ছে এবং তার কিছু এক্সাম্পল আমরা দিয়েছিলাম এই বিরতির আগে আমরা পুনরায় এখন ফেরত আসি যে নফসের চাহিদা অধিকাংশ সময় মানুষকে গমরাহির দিকে নিয়ে যায় জাহার্নাম তার জন্য নিশ্চিত করে ফেলে আর যে ব্যক্তি সঙ্গে সংগ্রাম করে নফসের উল্টো দিকে চলে আল্লাতালা তার হাতে কামিয়াবির পতাকা দান করবেন তার কামিয়াবি নিশ্চিত হয়ে সূরা আননাযিয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সাদ করেন فاما من طغى وااثر الحياه الدنیا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى شو স্পষ্ট পরিষ্কার কথা الله দিয়েছেন আল্লাহ তাআলা যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো তার জীবনে প্রায়োরিটি হয়ে গেল দুনিয়া অগ্রাধিকার দুনিয়া এই দুনিয়ার পাওয়া নেওয়া বুঝি আমি আখড়াত বুঝি টুঝি না একটু আগেতে বলেছিলাম ঘুষ খেয়ে হারাম দিয়ে তার বাড়ি গাড়ি করছে আরেকজনের সম্পত্তি দখল করে বাড়ি বানিয়ে ফেলছে এক দেশের খবর বলি সেই দেশের কোনো বিচারপতি একটা কেসে ঘুষ খেয়ে ফেলেছে বড়ো ধরনের ঘুষ কেসটা হল যে একজনের নিজস্ব সম্পত্তি তিনি এখন লন্ডনে আছেন তার নিজস্ব সম্পত্তি তার মা বাবার রেখে যাওয়া সম্পত্তি তার নিজের দেশে নিজের বাড়িতে আছে অন্য একটা লোকে এই সম্পত্তি দখল করে ফেলেছে। এবং এই উপরের কোর্টে বহুদিন থেকে চলতে চলতে উপরের পর্যায়ে পৌঁছে গেছে এখন তারা এটা খবর পেয়েছে যে এই কেসটা খুব দ্রুত গতিতে এগুচ্ছে উপরের দিকে গেলে আবার কিউ থাকে লাইন থাকে আস্তে আস্তে যায় অনেক সময় লাগে কিন্তু এই কেসটা খুব তাড়াতাড়ি চলে এসেছে হিয়ারিংয়ের জন্য শুনানির জন্য তারা খবর নিলেন এত তাড়াতাড়ি আসলো কেন খবর নিয়ে দেখলেন যে কোর্টের যে বিচারপতি তিনি বড়ো অঙ্কের ঘুষ খেয়ে ফেলেছেন ঘুষ খেয়ে তাদের পকেট আ দিয়ে যারা দখল করেছে আর এই সম্পত্তিওয়ালারা তারা কিছু পরামর্শ আমার সঙ্গে এবং কিছু তারা শেষ পর্যন্ত গিয়ে অনেক খোঁজখবর নিল আমার কোনো চ্যানেল আছে কি আমি তাদেরকে হেল্প করতে পারি কিনা আমিও কিছু শ্বাসকদের খোঁজখবর নিতে নিতে বিচারপতির কাছে মেসেজ পৌঁছানো হলো বিচারপতি শ্বাসকালে বললেন অসুবিধা নাই আমি রায় দিয়ে দিল আবার তারা এর চেয়ে উপরে কোর্টে কেস করলে এটা উল্টে যাবে তার কারণ কি এখন তিনি ঘুষ ফেলেছেন তার প্যাটে ঢুকে গেছে এটা টাকা অলরেডি পকেটে ঢুকিয়ে ফেলেছেন এখন তিনি সেটা আর ফেরত দেবেন না আর তিনি জানেন যে এই রায়টা দুর্বল হবে তিনি ঘুষ খেয়ে রায় দিচ্ছেন এটা বলে দিচ্ছেন যে উপরে কোর্টে গিয়ে আবার কেস তালাতে থাকলে রায়টা পাল্টে যেতে পারে ডোট ওয়ারি কিন্তু ওনার ঘুষ খাওয়ার কাজটা হয়ে যাক আফসোসের বিষয় বিচারকরা তিন প্রকার হয় তাই না এক প্রকার বিচারক জান্নাতে যাবে দুই প্রকার বিচারক জাহান্নামি হবে যে বিচারক হক বুঝলো হক অনুযায়ী রায় দিল সেই বিচারকের জান্নাত নিশ্চিত আল্লাতলা তাকে আরও ডান পাশে বসাবেন এই শেশনে আপনার এইগুলো শুনেছেন এই হাজি সে ধারাবাহিক আলোচনা আমরা শুনেছি আর যে বিচারক হক চিনল চিনেও হকের উল্টা কাজ করলো। বাতিলের পক্ষে রায় দিল মিথ্যা কেস সাজানো হয়েছে এটা জেনেও সেই মিথ্যা কেসের ভিত্তিতে রায় দিয়ে ফেললো অন্যায় রায় দিল সে ব্যক্তি নিশ্চিত জাহান্নাম দুনিয়ার হয়তো ঘুষ খেলো অথবা তার পজিশন তার প্রমোশন হলো সুন দরে পড়ে আরও কিছু তার দুনিয়া দারে এগিয়ে যাবে কিন্তু তার আখেরাত বর্বাদ হয়ে গেলো আর তৃতীয় বিচারপতি হচ্ছে ওই বিচারপতি যে আসলে হয়তোবা ঘুষও খায়নি প্রমোশনের উদ্দেশ্যেও কিছু উল্টাপাল্টা করে না কিন্তু কেসটাকে ভালো করে বোঝার জন্য চেষ্টা করলো না একটু পরিশ্রম করে ভালো করে বুঝবে সময় নেবে তা না করে আন্দাজের ভিত্তিতে তাড়ুড়া করে অন্যায় রায় দিয়ে ফেলল নাহক রায় দিয়ে ফেললো মানে একদিনের হক করার হক নষ্ট করে দিল এই বিচারপতিও তার এগুলো মানুষ কেন করে যে ঘুষ খেল কারণ আল দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তাহলে তার জন্য আল্লাহ বলছেন ফাইন আল জাহিমাহিয়াল তার ঠিকানা হলো জাহিম দাউ করে জলা আগুন তার ঠিকানা হয়ে গেল দুনিয়ার মধ্যে একটু ঘুষ খাওয়ার সুযোগ নিয়ে জাহান্নাম অবধারিত করে ফেললেন আর যে ব্যক্তি তার উল্টা ও আমা মেলা হাওয়া আর যে ব্যক্তি তার রবের পজিশনকে ভয় করলো তার রবের সানকে সামনে রেখে ভয় করলো আমার রব নিষেধ করেছেন তিনি সব জানেন তিনি সব দেখেন আমি ঘুষ নিচ্ছি আমি অন্যায়ের আয় দিচ্ছি আমি আরেকদিনের সম্পত্তি বাড়ি দখল করছি নকল কেস সাজিয়ে আমি রায় পেয়ে যাব যে নকল উকিল অ্যাডভোকেট ব্যারিস্টার জানেন যে আরেকজনের সম্পত্তি আরেক লোক দখল করার জন্য চক্রান্ত করেছে তিনি তার এই কেস পাইয়ে দেওয়ার জন্য তিনি যে টাকা নিচ্ছেন আর তাকে কেসে পাওয়ার জন্য কোর্টে জেরা করছেন তার কি রেহাই আছে তিনি রেহাই পাবেন না হে উকিলগণ ব্যারিস্টারগণ যদি জানেন যে অন্যায় রায় দেওয়ার জন্য আপনি লড়ছেন এটা অন্যায় এটা জানলে তার পক্ষে আপনি লড়তে গেলে আপনি মনে করবেন না যে আমি তো আমার কিছু আসে যায় না আমি আমার ফি নেব আল্লাহ বলেছেন তাকুয়া বলা তা এবং পুণ্যের কাজে একে অপরের সহযোগিতা করো সীমা লঙ্ঘন জুলুম মুনকার অন্যায় কাজে কেউ কারো সহযোগিতা করোনা আপনি তার সহযোগিতা করলেন আপনি কেস নিতে পারেন না না তোমার কেস সম্পূর্ণ অন্যায় শোনার পরে আপনি কেস নেবেন না ফেরত দেবেন আপনি ফি পাবেন না তাতে কি আসে যায় একদিন উপোস থাকেন জান আপনার দরকার তাহলে যেই ব্যক্তি তার রবের পজিশন ভয় করলো আনিল হাওয়া আর নফসকে চাহিদা মিটানোর কাছ থেকে বিরত রাখলো থামালো কন্ট্রোল করলো যারা ঘুষ খান জবর দখলকারীগণ যারা অন্য সম্পত্তি অন্যের বাড়ি অন্যের জমি দখল করেন কত কেস কোর্টে আছে শুধু জমি দখল বাড়ি দখল নেই কার বাড়ি কি দখল করবে এক বাড়ি তিনবার বিক্রি হচ্ছে পজিশন নেওয়ার জন্য মানুষ এনে মস্তান এনে গুলি গালা করিয়ে তারপরে দখল করার চেষ্টা করছে কারণ ইনসাফ নেই হক নেই বাতিন প্রসারিত হয়ে গেছে মিথ্যার উপরে মানে যেন দুনিয়াটা ভাসছে যারা এগুলোর পিছনে ছুটছে তারা জাহান নামের দিকে যাচ্ছে এই জবর দখলকারী যারা তাকে সাহায্য করছে পাওয়ার জন্য সবাই মিলে একজনের অন্যায় জমি দখল করার জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে যায় সন্ত্রাসী বাহিনীকে কিছু টাকা দিতে হবে বা সন্ত্রাসীরা গিয়ে পেটোয়া বাহিনী নিয়ে গিয়ে বাড়িওয়ালাকে উচ্ছেদ করে দেবে খালাস সন্ত্রাসী বাহিনী কিছু পয়সা পাবে এই লোক যাহান নামে আগুন খাচ্ছে তাকে সহযোগিতা করছে সন্ত্রাসী বাহিনী কত মানুষ নাহক করে করে নফসের চাহিদা মেটাতে গিয়ে যাহান নাম অবধারিত করছে নবী করিম বলেন আমি তোমাদের কোমর ধরে যাহান নামে আগুন থেকে বাঁচাতে চাই তোমরা তোমাদের খাহেস মেটাতে গিয়ে নফসের চাহিদা মেটাতে গিয়ে অন্যায় কাজে জড়িত হতে গিয়ে তোমরা হালাল হারামে তো না করে আমার হাত থেকে ছুটে যাও আর জাহান নামে তোমরা গিয়ে জাহান নামের দিকে শেষ হয়ে যাচ্ছে দেখি আমরা প্রশ্ন নেই আসসালাম রহমতুল্লাহ আমাদের এই দেশে অনেক মুসলিম ভাই আছে যারা তাদের অমুসলিম প্রতিবেশীদের তারা দাওয়াতের কাজ মোটেও করেন না তো এখন এই দাওয়াতের কাজ না করার জন্য আল্লাহ কি তাদেরকে পাকড়াও করবেন থাকুক তাদের দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজ করা কুন্তুম খাইরা উম্মিন বিল মারুফ আতান হাউন আনীল মুনকার তোমরা অতি উত্তম জাতি তোমাদের উদ্ভব করা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যে তোমরা দুনিয়ার মানুষকে বিল মারুফ নাহ মুনকার দেওয়া দেবে এই কাজ করতে হবে তাওয়াসাবল হাককে তাওয়বের কাজ করতে হবে কাজী প্রত্যেক মুসলমান যে যেখানে আছি যে যে দেশে আছি সবাইকে যারা আল্লাহর দিনের এই আলো থেকে বঞ্চিত আছে তাদের কাছে দিনের পায়ে পৌঁছাতে হবে অনেকে লেখনির মাধ্যমে অনেকে বক্তিতার মাধ্যমে আবার অনেক সময় আসে যে শুধু আনুষ্ঠানিক লেখা আর আনুষ্ঠানিক বক্তৃতার মাধ্যমে দাওয়াত হয় না আসল দাওয়াত হয় আসলে প্র্যাকটিক্যাল জিন্দিগিতে কাজে কর্মে ব্যবহারে আচার ব্যবহারে লেনদেনে সততার মধ্যে সাহবাইকার কিন্তু লম্বা লম্বা লেকচার দিয়ে লোকদেরকে দিনের মধ্যে দাখিল করেননি তারা যেখানে গিয়েছেন শাসন কার্য পরিচালনা করেছেন ব্যবসা করতে গিয়েছেন তাদের ব্যক্তিগত জীবন দেখে ব্যবহারিক জীবন দেখে তাদের সততা দেখে অন্যরা ইয়েদ হুলফিদিন দলে দলে ইসলাম কবুল করেছে আজকে মুসলিমরা আমরা যদি মুখী দাওয়াত নাও দেই। কিন্তু আমাদের যদি লেনদেন এবং ব্যবহার ট্রানজ্যাকশনগুলো সঠিক সুন্দর এবং আদর্শ হয়ে যায় তাহলেও কিন্তু লোকেরা দাওয়াত পেয়ে যাবে আমাদের কাছ থেকে এজন্য আমরা কথায় কাজে আমলে যেন আমরা দায়ী লাল্লা হতে পারি আল্লাহ তালা আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম তির সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ प्रतिদান পাওয়া যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'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 সম্পদকে পবিত্র করার একটা সোনালির সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ আপনার জাকায় পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি ভি বা এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড मानवतार समाधान कम হির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসলাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে তুলে <laughs> জাহাঙ্গীর इतिबृत्तीमयमिकाश आज रुन सम्प्रचार सकाल साढ़े छंग